বিসমিল্লাহ রহমানের রহিম মরুর বুকে আলোর রবি জাগালো নবপ্রভাত বিদুরিত হল তমসালিসা যত সিয়া চলো মহান খোদার ঐশি বালি ছড়িয়ে দিলেন মরতে মর্ম সদা যায় উড়ে যায় সেই মদিনার পথে শ্রোতা বন্ধুরা ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়ন এর পক্ষ থেকে আপনাদের জন্য এবারের উপহার অডিও অ্যালবাম মদিনার পথে মদিনার পথে মদিনার পথে